বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স টেনিদার সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলত কিশোর সাহিত্যের জন্যই জনপ্রিয় জন্মেছিলেন উনিশশো আঠেরো ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এখন শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বুদ্ধির বাইরে যেটা আমরা পড়ছি আনন্দ পাবলিশার্সের নির্বাচিত ভূতের গল্প সংকলনটি থেকে প্রধান চরিত্রে লেখক দোকানদার এবং প্রিয়নাথ গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে বুদ্ধির বাইরে জ্ঞানের চোখ ভূতের অস্তিত্ব অচল পাড়াগাঁয়ে ভূতের ভয় থেকে প্ল্যানচেট মিডিয়াম তত্ত্ব রাত বিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায় ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত সেখানে আস্তিক নাস্তিক স্কেপটিক বা এগনস্টিক কারোরই অভাব নেই সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে পেলিও লেথিক আদিম যুগে অশরীরি তত্ত্বে যারা বিশ্বাস করেন তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে তবু সব বৈজ্ঞানিক তত্ত্বতর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায় এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না তার মানে এই নয় যে কোনো দিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদিন সব কিছুর বিশেষ সমাধান করে দেবে কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকবে এই রকম একটি ঘটনা এখানে আমি বলব এটা ভূতের গল্প কিনা জানি না চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো যার যা খুশি তিনি সেইভাবেই এগুলোকে ব্যাখ্যা করতে পারেন শুধু একটা কথা জানিয়ে রাখি এগুলো ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে গাঁজা বা মোদের কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না বারো তেরো বছর আগের কথা তখন পশ্চিম বাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমি ট্রেন ধরত সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতাম আমরা বললুম এই জন্য যে ডেলি প্যাসেঞ্জারই করতাম দুজনে আমি আর প্রিয়নাথ মুন্সিফ কোটে চাকরি সেরে পাঁচটা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতম চা খেতম তারপর সাতটায় দোকান বন্ধ করে সাতটা বাইশে ট্রেন ধরতম দুজনে কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে ছিল এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাঙ্কর মাটির মাঠ যাকে বলে ব্রহ্মডাঙ্গা জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতড়াইয়ে চলে গেছে কোথাও কোথাও কুড়ি ২২ ফুট পর্যন্ত উপরে উঠেছে দুধারে ঢাল জমি ছাড়িয়ে পথের পাশে দেড় দু মাইলের মধ্যে কোনো গ্রাম নেই শুধু এলোমেলো মেলো আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল পাঁচশো বছরের ভেতরে ও সব উপদ্রবের কথা আর শোনা যায়নি কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পর গা ঝমঝম করত দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয় কিন্তু ও ভয়টা কোনোদিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয় অন্তত নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যানিয়মে সাতটা বাইশের ট্রেনই ধরেছে প্রিয়নাথ আমার মনটা দমে গেল শুধু একা ফিরতে হবে বলেই নয় দিনটাও দুর্যোগে একটু আগেই মুসল বৃষ্টি হয়ে গেছে সেই সঙ্গে আকাশ সেরা বাজের ডাক বৃষ্টিটা আপাতত থেমেছে বটে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাত্রার আস্তরণ দিয়ে মোড়া যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে এরই মধ্যে রাত নটার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা আট মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে কারণ সন্ধ্যের পর স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টিবাদলার রাতে যে কোনো সহযাত্রী মিলবে ये विड़म्बना घन कलो मेघे दिखा तक दीर्घश्वास फिर तरह स्टेशने आठ्ट आठाशे गाड़ी धरल ट्रेन छाड़ते छाड़ते बिस्टि नाम एम प्रबल बृष्टि सचराचर देखा जाए সারা আকাশটা যেন গোলে গোলে ঝরে পড়ছে অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায় উঁচু কাকরের রাস্তায় জল দাঁড়াবে না কিন্তু মাঠের ভেতর বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয় বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি ধরে গেছে। গেছে হয়ে শুধু অল্প অল্প পড়ছে তীর করে যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল আমাকে দেখে হাই তুলল এসে বলল <laughs> रात फिर थे जान ना दोकने सेना बाड़ी से सबाई दुश्चिंता करा गलना से तागिदाई प्रबलतर अर्थात मास खानिक वि मात्र तीन दिन आगे स्त्री एस बापर बाड़ी दोकानदार सैकेलटा बैर कर दिल জিজ্ঞেস করলাম প্রিয়নাথ চলে গেছে হ্যাঁ উনি তো সাতটা পঞ্চান্ন গাড়িতেই নামলেন ভেঙে বৃষ্টি আসছিল বাদ চমকাচ্ছিল ঘন ঘন ওকে দাঁড়িয়ে যেতে বলেছিলুম রাজি হলেন না বললেন বৌ বৌ করে চলে যাবেন বৌ বৌ করে চলে যাব। আমিও ভাবলাম তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর বৃষ্টির ভেতরে সাইকেল নিয়ে प्राय झाँप दिए पड़ल पंद्रो मिनिटर मध्य रास्ता एसे पड़ल दूध हारे निश्छिद्र अंधकार भेतरे बैंगर डाक झिझिर आवाज़ और छोट बड़ नाल बर्षार जलर कलर लंम्पर छोट आलोटी सामने पाँच सत हाथ दूर पर्त का और रांगामाटी छाड़ा और किचु देखा जाए ना क्यों किन पर सेटुकुआ रहीपे तेल छो ना खेल करीण होते होते दप कर गल से बार भय करते लग चेना रास्ता जत ही अंधकार थक ठीक निर्भुल भाव चले जाब तब तबु यधकारता बार दस बारो हाथ नीचे गड़े जत दूर सम्भव तीव्रल चलाते भरसा हाँ तबु उत्तेजनाएं अपना थे द्रुत बेगे पा घुर पेडले खेले विएस আমার মনের শাসনকার যেন তীর মতো সর একটা পেডলে আচমকা পাথে থেমে এলো আমার পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ অথ তারা কিসের হে আমি যে সেই এক ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য করে দাঁড়িয়ে আছি বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলু অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে ব্যাপার কি হে সেই সাতটা পঞ্চান্ন ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতর কি করছিলে প্রিয়নাথ বলল সে অনেক কথা ভারী মজার ব্যাপার রয়েছে একটা এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে আর তোমার সাইকেলই বা গেল কোথায় অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল বলল বলছি তো সে অনেক কথা গ্রামে ফিরে শুনবে তো তোমার কেরিয়ারে আমাকে তুলে নাও বেশ উঠা পড়ো চটপট প্রিয়নাথ কাছে এলো দেখেছ কাণ্ড জলে কাদায় একেবারে মাখা মাখামাখি হয়ে গেছে হাড়ের ভেতরটা শুধু কাঁপছে ঠকঠক করে পড়ে গেছিল নাকি হুম চেয়ার আর বলো কেন আছাড় বলে আছাড় একেবারে অতল জলের ভেতরে কালার মধ্যে প্রায় বসে গিয়েছিল যাক বাড়ি ফিরেই শুনবে সেসব কথা আমি সাইকেলের প্যাডেল ঘোরাল করে প্রিয়নাথ পেছনে উঠে বসলো একটা ঝাঁকুনি লাগল দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দু মাত্র কাবু করতে পারল না মজবুত বিএসএ সাইকেল শন সন করে চলতে লাগল কি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে প্রিয়নাথ কোন কথা বলছে না আমিও না নিঃশব্দে প্রায় পনেরো মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল আমি চমকে উঠল ও কি খোয়াইতে বা এল নাকি এইবার একটা বিচিত্র ব্যাপার ঘটল প্রিয়নাথ আমার কথার জবাব দিল কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয় পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় পনেরো হাত দূরে সামনে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ হ্যাঁ অন্ধকারেও দেখতে পেলনাথই দাঁড়িয়ে রয়েছে প্রিয়নাথ ডেকে কাঠের পুলটা ভেসে গেছে আর এগোলে খাড়া তিরিশ হাত নিচে আছড়ে পড়বে মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ কখনই বা এমন করে পনেরো হাত দৌড়ে গেল সে সাইকেলের গতি করতে করতে আবার শুনলাম। আমার যা হয়েছে সে দশা তোমারও হবে কেকেন্ডের মধ্যে সবটা ঘটলো না। দেখলাম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠলো তারপর যেন গরটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে যেন ফসফরাসের পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার উপরে সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে তেইশ চব্বিশ হাত নিচে আরো তিন চার ফুট জল গাদার তলায় পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের উপর ঝুলে রয়েছে ছিলেন বুদ্ধির বাইরে রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী অরিজিৎ গাঙ্গুলিকে আমাদের পাশে থাকার জন্য আর কিছুক্ষণ